إن الحمد لله نحمده ونستهينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئة عمالنا من يهدي الله فلا مدل الله ومن يدل فلا هادي الله واشهد بالله إله إلا الله واخر الله شريك الله واشهد بالله محمدًا عبده ورسله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث هديو محمد صلى الله عليه وسلم পশ্চারালো মরি মুদাস কুল্লা মুদাসাতীন বেদা বা কুল্লা বেদাতীন দলালা বা কুল্লা দালাল তুপিন্নার সালামুকুম ও রহমতুল্লাহ বারাকাতু কালকে আমি সুনার উপরে যেটুকু বলছিলাম সেটা অসম্পূর্ণ ছিল আমরা আরেকটু বলব সুনার উপরে আমরা মনে রাখবো যে এখানে আমরা সুন্না অ্যাকচুয়ালি সুন্না নিয়ে পড়াশোনা করতেছি না আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে টার্মিনোলজি কতগুলো আমরা যখন অন্যান্য জিনিসগুলো শিখতে শুরু করব। তখন হয়তো একটা শব্দ বা একটা ইসের অর্থটা পরিষ্কার না হওয়ার জন্য আমরা অনেক কিছু বুঝবো না বা বুঝতে বুঝলেও হাফ বুঝবো বা ভুলও বুঝতে পারি আমরা সেই জন্য আমরা কতগুলো টার্ম যেগুলো এগেন অ্যান্ড এগেন আসবে সেগুলো নিয়ে আমরা কি বুঝবো বা কতটুকু বুঝব সেটা ক্লিয়ার করার জন্য সুন্না নিয়ে আমাদের এই আলোচনা তো কালকের পরে যেটা আসতেছে যে সুন্না সম্বন্ধে মানে চার রকমের স্কলার শুননার সম্বন্ধে শূন্য কথাটা বলবেন কিন্তু একেবারে ডিফারেন্ট একটা মিনিং তারা হয়তো বোঝাতে চাবেন বা একটা ডিফারেন্ট সেন্স তারা বোঝাতে চাবেন তো এই চার শ্রেণীর স্কলাররা কি বোঝান সেটা একটু একটু করে টাচ করে যাব আমরা যেমন ফিকশাস্ত্রবিদ যারা ফকি যারা যারা ফতোয়া দেন তারা যখন সুন্না কথা বলবেন তখন সেটার অর্থভাবে অর্থ বোঝাবেন তারা প্রশংসনীয় এক কর্ম পদ্ধতি এটাই হচ্ছে মানে অভিধান বা দিক যদি আপনি খোঁজ করেন তাহলে যে মিনিংগুলো পাবেন এটাই সবচেয়ে কাছাকাছি মিনিং এবং আমরা অনেক সময় তাদের স্বর্ণাপন্ন হই একটা ফত পাওয়ার জন্য বা একটা কিছু জানার জন্য সুতরাং তারা কি বলেন এটা জানাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট বা তারা যখন শুননা কথাটা উচ্চারণ করবেন তখন কি বলেন এরপরে আস্তে আস্তে হাদিসের স্কলার যারা যাদের যাদের বিষয় বা যারা হাদিসকে পড়াশোনা করেন তখন তারা যখন শূন্য কথাটা বলেন তখন বোঝা যাবে যে আপনার রাফুল সালসামের কাছ থেকে তার বক্তব্য কার্যকলাপ অনুমোদন শারীরিক বৈশিষ্ট্য অথবা জীবন বৃত্তান্ত সংক্রান্ত যা কিছু আমাদের কাছে এসেছে সেটা নব্বই প্রাপ্তির আগেই হোক অথবা পরে হোক সব কিছুই তারা সব কিছুই শুননা তারা যখন শুননা বলবেন সব কিছুই মিন করতে পারেন এটি সবচেয়ে ব্যাপক অর্থ হাদিসের স্কলারদের স্কলাররা যখন বলবেন এরপরে আসতেছেন যে আইন আইনতত্ত্ব ইসলামের আইন তত্ত্ব অর্থাৎ যারা আইন আইনতত্ত্ব বলছে কিন্তু আমি এরা হচ্ছেন এদেরকে আমরা এমনি বলি উসুল ফিক যারা কোনটা কোনটা আইনের দলিল হিসাবে নেওয়া যাবে কোনটা আইনের দলিল হিসাবে নেওয়া যাবে না এই কাজগুলো যারা করে থাকেন কোন একটা জিনিসকে বললেন যে এইটা একটা দলিল এখান থেকে এইটা এই জিনিসটা প্রণয়ন করা যাবে বা এই জিনিসটা আইন হিসাবে মুসলিম দেশে বা ইসলামিক দেশে আইন প্রণয়ন করা যাবে এইটা একটা দলিল বা এটা একটা অথেন্টিক সোর্স এই এই কাজটা যারা করেন তাদেরকে আমরা বলি যে উসুলি অথবা এরা উসুলফিকের উসুলফিক উসুল হচ্ছে তাদের ডিপার্টমেন্ট অথবা ডিসিপ্লিন যায় বলি তো এই এই এই গোত্রীয় স্কলাররা যখন শূন্য বলবেন তখন তারা একটা বিশেষ মিনিং বোঝাবেন এটা যে সেটা হচ্ছে যে কোন জিনিসগুলা দলিল হিসাবে নেওয়া যাবে কোন জিনিসগুলো দলিল হিসাবে নেওয়া যাবে না এবং তারা যখন এটা বলেন তখন তারা অ্যাকচুয়ালি নবুয়তের পরে রাসুলামের লাইফের অংশটুকু নিয়ে কথা বলেন এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার যে নবুতের আগের জিনিসকে তারা কোনো দলিল হিসাবে মনে করেন না উসুল ফিকের উসুলি যারা আর কি তারা तो अपनर सुनारज्ञा तर ए रखम सल्ला सल्ला सल्लम का कथा क्या अथवा नीरब अनुमोदन हिसाब कुरान छड़ा जार किु कि कथा क्ज नीरब अनुमोदन हिसाब आसते अथच बेपारू नूतर पर आगे बेपारू आसबें ता सुन्ना बोलने ये बोझ जार ऊपर भित्ती दलिल ये पर बोझेंरपर শ্রেণী স্কলাররা হচ্ছেন আকিদা স্কলার চার শ্রেণী স্কলারের কাছ থেকে আমরা মানে চার রকমের ই পাবো তারা শুননা বলতে বোঝাবেন যে যা কিছু সঠিক বিশ্বাসের সাথে সম্পৃক্ত তা সেটাকে তারা সুন্না বলবেন অর্থাৎ যখন তারা কোনো কিছু অনুমোদিত না সঠিক বিশ্বাসের সাথে না তখন তারা বলবেন যে এটা বেদাত বা এটা অগ্রহণযোগ্য তার উল্টা যা কিছু গ্রহণযোগ্য যা কিছু সঠিক বিশ্বাস থেকে আসছে সেই জিনিসকে তারা বলবেন যে এটা শূন্য তো এই চার শ্রেণির স্কলাররা যখন বলবেন বা আমরা যখন সন্না শব্দটা শুনবো তখন আমরা একটু চিন্তা করে দেখার চেষ্টা করবো যে এই স্কলার আসলে কোন শ্রেণীর স্কলার বা উনি সন্না বলতে কি বোঝাচ্ছেন এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস বা ধরেন যে আমার সুন্না থেকে মুখ ফিরিয়ে নিল সে আমার কেউ নাই আমার এই কথাটা যখন বলা হবে তখন অ্যাকচুয়ালি সূন্না বলতে কি বোঝানো হচ্ছে যে সুন্না অ্যাজ এ লাইফস্টাইল বোঝানো হচ্ছে মানে ওয়ে অফ লাইফ বোঝানো হচ্ছে এখানে যে আপনি একটা ওয়ে অফ লাইফ হিসাবে সুনার সুননার থেকে যদি ওভারঅল মুখ ফিরে আনেন তাহলে আপনি তার কেউ না বা এমনিতেও দেখবেন যে আপনি অনেক সূন্না আছে ধরেন কথা কথা ছোট্ট একটা সূন্য আপনি ত্যাগ করলেন নিঃস্বাক করা সালাতের আগে এটার জন্য আপনি কিন্তু মুসলিম ইসলাম থেকে বের হয়ে গেলেন বা মুসলিম না এমন কোনো কথা না কিন্তু বা আপনি হয়তো একটু একটা সবের কাজ করেন নাই কিন্তু আপনার কোনো গুণা নাই এটার জন্য কিন্তু যখন আপনি বলবেন যে আমি কোরআন মানি সুন্না মানি না তখন কিন্তু মেজরিটি স্কলার সব অলমোস্ট সব স্কলার বলবেন যে আপনার মুসলিম নাই বা আপনি ইসলাম থেকে বের হয়ে গেছেন তো এই জন্য দেখেন দুটো জায়গাতেই সূন্য কথাটা বলতেছে অতটা অথচ মানে ইমপ্লিকেশানটা কোয়াইট ডিফারেন্ট আর তো আমাদের আসলে খুব বড় করতে পারবো না আমরা এটাকে আমরা এখানেই শুননার আলোচনা শেষ করতেছি আরেকটা কথা আমরা বলবো যে যখন আমরা পড়াশোনার বা জ্ঞান অর্জনের মেইন বডিতে বা মেইন অংশে যাব তখন আমরা প্রায় একটা কথা উচ্চারণ করবো আহলসুন জামা এটা আসলে জানা উচিত যেটা আমরা কি মেন করি আহলসুন জামা কথাটা এমনি শব্দগত অর্থ হচ্ছে যে সুনার লোকজন এবং জামাতের লোকজন কিন্তু এই কথাটা নাবি সাল্লাহি সাল্লাম বলেন নাই এই কথাটা প্রথম উচ্চারণ হয়েছে সাবি ইবন আব্বাস সালদি আল্লাহ আনহো তার তার কথায় এবং উনি প্রথমে কথাটা দিয়ে কি বোঝাইছেন যে আহলসুল জামা বলতে কি বোঝাইছেন সেটা হচ্ছে সেটা বুঝতে গেলে আমাদের রাসুলসাল্লি সালামের কতগুলা হাদিস এর সমন্বিত একটা অর্থ আমি আপনাদের বলব যে হাদিসগুলোর থেকে রাসুল স্লাম অনেক সময় বলছেন যে আমার উম্মা তেয়াত্তর ভাবে বিভক্ত হবে একটি মাত্র জান্নাতে যাবে বাকিগুলো জাহান্নামি কখনও মাটিতে একটা সোজা ডাক্তা আনছেন কতগুলো বাঁকা ডাক্তা আনছেন তেনে বলছেন যে এই একটা এটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম আর বাকিগুলো হচ্ছে ভ্রান্ত বা ভ্রষ্টপথ তার উপরে একটা করে শয়তান আছে সে সেদিকে ডাকে এইরকম অনেক অনেক হাদিসের সমন্নিত অর্থে আমরা পাই যে রসুল সাল্লাহ সাল্লামের অনুসারী যারা বা তারপরে যারা উম্মতরা তাদের ভিতরে অনেক ভাগাভাগি হবে বা অনেক ভাগ হবে অনেক ফেরকা হবে একটা মাত্র শুদ্ধ তরিকা হবে আর বাকিগুলা ভ্রান্ত সাহাবিরা যখন তাকে জিজ্ঞেস করছেন সিরাতুল মুস্তাকিমের বেলায় যে ওইটা কোন পথ বা কারা যাবে জাননাতে বা ওই একটা যে বাহাত্তর ফেরকা ভ্রান্ত এবং একটা সঠিক তো রসুলাম যে উত্তরগুলো দিয়েছেন সেগুলো এরকম ছিল যে আমি এবং আমার সাহাবিরা যেটার উপর আছি কখনো বলছেন যে আল জামাত এখন আল জামাত বলতে কি বোঝাইছেন রসুলাম যা বোঝাইছেন তিনি এবং তার সাহাবীরা যে পথে উপরেছেন সেটা একই কথা ছিল তখন কিন্তু এর পরে আমরা যখন দলে দলে অনেক দলে অনেক ভাগে বিভক্ত হয়েছে এই সময়টায় এসে আহলেসোন জামা বলতে আমরা বুঝি যে যারা রাসুল সাল্লা সালাম এবং তার সাহাবিরা যে পথের উপর ছিলেন সেই পথের উপর যারা আসেন বা থাকার চেষ্টা করতেছেন তাদেরকে আমরা আলোচনাল জামা বলি মানে যারা সেই পথটাকে সঠিক মনে করেন এবং সেই পথটাকে জীবনের পথ হিসাবে বেছে নেন তাদেরকে আমরা আলোচনাল জামা বলি এটা কোনো দল না এটা কোনো সংগঠন না এটা কোনো জাতি না এটা কোনো গোষ্ঠী না আমরা মনে রাখবো বলবে যে এটা একটা পদ্ধতির নাম যে পদ্ধতির উপরে যে যেখানে আসেন তাকেই আমরা আলোচনাল জামা বলবো